তারা হয়তো কখনো না কখনো এরকম একটা তথ্য পড়েছিলেন বা এরকম কন্টেক্সটে একটা তথ্য পড়েছিলেন যেটা হয়তো বা এখনো আপনার মনে আছে কারণ ওই সময়টাতে আমাদের মস্তিষ্কটা একদম আপনি বলতে পারেন ফ্রেশ একটা মস্তিষ্ক ছিল এবং যা মুখস্থ করতাম বা যা পড়তাম তাই মনে থাকত এরকম অনেক কিছুই আছে যেগুলো হয়তো আপনি ছোটবেলায় পড়েছেন এখন বা এখনো পর্যন্ত আপনার মনে আছে এক্ষেত্রে হয়তো আপনি কখনো কখনো এটা দাবি করেন যে আমি খুব মেধাবী একজন মানুষ শিলাপ সেটা হচ্ছে মানে এই বিষয়টা পড়ে আপনি হয়তো আহ একটা কল্পনা করেছেন আমার মতো মানে যখন আমি ছোটবেলায় পড়তাম তখন আবার মাথায় বা মস্তিষ্ক এরকম একটা কল্পনা এসেছিল যেটা পড়ছি মানে ঝুলন্ত একটা উদ্যান মানে গার্ডেন সেটা হয়তো শূন্য ভাসমান অবস্থায় আছে এরকম কিছু একটা ভেবেছিলাম কিন্তু যখন আস্তে আপনি যা কোনো কিছু কনফিউশনে হলেই হচ্ছে আমরা ইন্টারনেটে সার্চ করি দেখতে পাই তো আমাদের বিষয়টা ছিল এরকম যে বইয়ে যে ছবিটা থাকতো সেটাই হচ্ছে গিয়ে আমরা মানে মনের মধ্যে পুষে রাখতাম বা একটা স্ক্রিনশট দিয়ে রাখতাম একটি ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রাজা দ্বিতীয় নেবুচাঁদ নেজার তার স্ত্রী পারস্য রাজকন্যা অ্যামাতিসের জন্য তৈরি করেছিলেন এই বিখ্যাত ঝুলন্ত উদ্যানটি রাজা দ্বিতীয় নেবুচাঁদ নেজার মরুভূমিতে এই মরুদ্যানটি তৈরি করেছিলেন এবং এই মরুদ্যানটিতে ছিল বিদেশি সব মূল্যবান গাছপালা এবং দালান যেটা আপনি দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি কোন ছবি দেখছেন মানে যেরকম আমরা হয়তো আমাদের পাঠ্য বইয়ে দেখেছিলাম যদিও এটাকে একটা হ্যাঙ্গিং গার্ডেন বলা হয় কিন্তু তার তারপরেও এটাকে নিয়ে প্রত্নতাত্ত্বিকদের অনেক ধরনের কনফিউশন রয়েছে বা আপনি বলতে পারেন মত বিরোধ রয়েছে ঝুলন্তগদাদেরচারটি তৈরি করা হয়েছিল মরুভূমিতে আর মরুভূমিতে তৈরি হওয়ার কারণে এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরিতে যেই এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ছিল হচ্ছে কাদামাতি এবং বিশেষ এক ধরনের ইট এবং এই ইট মানে বর্তমান আমরা যে ইট ব্যবহার করি এই ইটের সাথে আপনি বলতে পারেন আকাশ পাতাল একটা তফাত রয়েছে তো এরকম একটা অলিক বা সত্য একটা বিশাল বড় একটা ইতিহাস রয়েছে আমি বরঞ্চ সেই ইতিহাসটা একটু আপনাদের সাথে শেয়ার করি ইতিহাসটা হচ্ছে এরকম যে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে ব্যাবিলনীয়রা তাদের অ্যাসিরিয়ান শাসকদের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছিল আর সেই বিদ্রোহের জের ধরে অ্যাসিরিয়ান রাজা সেন্না চেরিব ব্যাবিলন শহরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার আট বছর পর রাজা সেন্না চেরিব তার তিন ছেলের হাতে নিহত হয়েছিলেন এবং তার তিন পুত্রের একজন এই ব্যাবলন শহরটিকে পুনর্গঠনের জন্য নির্দেশ দিয়েছিলেন মানে পিতা ধ্বংস করেছেন আর তিন পুত্রের যে একজন এই শহরটিকে আবার গড়ে তোলার জন্য নির্দেশ দিয়েছিলেন তো পর ব্যাবিলন আবার পুনর্গঠিত হয় কিন্তু তারপর আবার নেবুচাঁদ নেজারের পিতা নবপোলাসার তিনি আবার ব্যাবিলনকে অ্যাসিরিয়ান শাসন থেকে মুক্ত করেছিলেন মানে পুনরুদ্ধার করেছিলেন এরপর ছয়শো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় নেবুচাঁদ নেজার যখন রাজা হয়েছিলেন তখন তিনি তার রাজ্যটিকে আরও বাড়াতে চেয়েছিলেন মানে আরও বড় করতে চেয়েছিলেন তার এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে তিনি এমন একটা সেন্ট্রাল সিটি নির্মাণ করবেন যেটা ওই সময়ের যে শক্তিশালী নগর বা রাষ্ট্রগুলো ছিল তার সমতুল্য বা তার চাইতেও বেশি কিছু হয় এজন্য তিনি বেশ কয়েকটি যুদ্ধ করেছিলেন তিনি জয়লাভ করেছিলেন এবং সেই থেকে বিজয়ের পর প্রচুর পরিমাণ যেগুলো নেবুচাঁদ তার তেতাল্লিশ বছরের রাজত্বকালে এই ব্যাবিলন শহরের উন্নয়নের কাজে ব্যবহার করেছিলেন তো তিনি এই শহরটিকে একদম নিজের মতো করে সাজিয়েছিলেন বা নিজের চিন্তার মতো করে তৈরি করেছিলেন এমনকি ওই সময়টাতে ব্যাবিলনীয়দের একজন দেবতা ছিল যে দেবতার নাম ছিল মার্দুক এই মার্দুকের টেম্পলও তিনি তৈরি করেছিলেন এই ব্যাবিলন শহরে ছিলেন এবং অনেক যুদ্ধ করেছিলেন একটা দেয়াল দিয়ে তিনি আবৃত করেছিলেন যে দেয়ালটার পুরুত্ব ছিল প্রায় আশি ফুট এত বিশাল দেয়াল আর মূল যে ফটকটা মানে প্রবেশদ্বার এই বিষয়গুলোর জন্য আপনি বলতে পারেন যে अवस्थित छोटा अजाना एमकिेटिस नदी कथा बोलास नदी तीर स्थापन बर्तमान फोरत नदी দশলা নদী নামে পরিচিত যদি আমি ভুল না বলে থাকি নিশ্চিত করা সম্ভব হয়নি কিন্তু প্রত্নতাত্ত্বিকদের মতে রাজা দ্বিতীয় নবু চাঁদনেজার তার স্ত্রী অ্যামিটাসের জন্য এই ঝুলন্ত উদ্যানটি তৈরি করেছিলেন কারণ তার স্ত্রী ছিল পারস্যের এবং মরুভূমির পরিবেশে তিনি অভ্যস্ত ছিলেন না এবং পারস্যের শীতল তাপমাত্রা পাহাড়ি ভূখণ্ড এবং গাছপালা এই বিষয়গুলোর একটা ছোঁয়া তিনি রাখতে চেয়েছিলেন মানে দ্বিতীয় নেবুচাঁদ নেজার তিনি এই বিষয়গুলো আনতে চেয়েছিলেন এই ঝুলন্ত উদ্যানের মধ্যে হয়েছিল এবং সেই দালানের মধ্যে অনেক মূল্যবান বিদেশি গাছপালা লাগানো হয়েছিল আর এই গাছপালাকে বাঁচানোর জন্য পানির প্রয়োজন আর এই পানির কারণেই প্রথমতাত্ত্বিকরা ধারণা করেন যে ইউফেটিস নদীর তীরেই এই ব্যবিলনের ঝুলন্ত উদ্যানটি তৈরি করা হয়েছিল কারণ মরুভূমিতে আপনি হয়তো এত পানি পাবেন না এক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এটা হয়তো আপনি দেখেছেন যে যারা অনেক ধর্থ তারা হয়তো অনেক ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন এবং ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন যে বাড়িগুলোর রুফ টপে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা লাগান আবার অনেকে হয়তো ইন্টেরিয়র বা এক্সটেরিয়র ডিজাইনার দিয়ে আলাদা করে ডিজাইন চান মনে হবে যে এরকম একটা ভাইব রাখার চেষ্টা করেন তো সেক্ষেত্রে আপনি হয়তো এই ঝুলন্ত উদ্যানকে একেবারে উড়িয়ে দিতে পারেন না মানে আমি ওই বিষয়টার কথাকে রেফারেন্স ধরে বলছি যে আপনি হয়তো মনে করতে পারেন যে ভাইয়া এরকম কি সম্ভব কিনা আগে সেক্ষেত্রে একদম মানে গনায় ধরবেন না বা আপনি মনে করবেন যে না এটা সম্ভব না এটা একদম কাল্পনিক একটা ব্যাপার বা অলিক একটা ব্যাপার সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে আপনি একটু চিন্তা করতে পারেন মানে আমি যে ইন্টেরিয়র বা এক্সটেরিয়র ডিজাইনার কথা বললাম তো ঝুলন্ত উদ্যানের অস্তিত্ব নিয়ে অনেক ধরনের কনফিউশন রয়েছে অনেক ধরনের বিতর্ক রয়েছে আর এটা হওয়াটাই একটা স্বাভাবিক ব্যাপার যদি আমি আপনাকে বলি যে একটু কল্পনা করুন যে এরকম একটা বিশাল মরুভূমি এবং সেই মরুভূমিতে অনেক উঁচু একটা দালান এবং সেই দালানটা হচ্ছে আবার ইউফেটিস নদীর পাশেই অবস্থিত এবং সেই দালানে আহ বিভিন্ন ধরনের দামি বা মূল্যবান গাছপালা যেগুলো হচ্ছে মরুভূমিতে সহজে জন্মায়না এই বিষয়টা যদি আমি আপনাকে একটু চোখ বন্ধ করে কল্পনা করতে বলি আপনি হয়তো কল্পনা করবেন কিন্তু যখন আপনি আবার বাস্তবে ফিরে আসবেন তখন আপনার কাছে মনে হবে যে না এটা সম্ভব না কারণ মরুভূমিতে এরকম বিরল প্রজাতির গাছপালা বা মূল্যবান গাছপালা হয়তো জন্মাবেন এই বিষয়টা হয়তো আপনার মাথায় আসবে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একেবারে ইউফ্রেটিস নদীর পাশে এরকম কোনো দাবি করছে অংশ তো আমি ইউটিউব ঘুরে ঘুরে দেখছিলাম এবং এই ব্যাবিলন শহরটিকে মানে প্রাচীন যে শহরটি আছে যে শহরের কথা বলা হচ্ছে সে শহরটিকে আমি ইউটিউবে দেখছিলাম এটি হয়তো আপনিও দেখতে পারবেন তো আপনি যদি দেখে থাকেন মূল যে ফটক মানে মূল যে গেট যেটাকে বলা হয় ইস্টার গেট নীল রঙের একটা গেট রয়েছে বিশাল এলাকার একটা গেট এই গেটটাকে দেখলে আপনি আবার বিশ্বাস করবেন বা আপনার হয়তো হ্যাঁ ব্যবিলনের ঝুলন্ত উদ্যান হয়তো ছিল তো এটাকে কেন হ্যাঙ্গিং গার্ডেন বলা হয় মানে ঝুলন্ত বাগান কেন বলা হয় এই বিষয়ে হয়তো আপনার কোনো প্রশ্ন থাকতে পারে যেমনটা প্রশ্ন আমার বহু আগে ছিল এটাকে হ্যাঙ্গিং গার্ডেন বা ঝুলন্ত বাগান বলার কারণ একটাই কারণ এটা হচ্ছে মূল ভূখণ্ড থেকে মানে ভূমি থেকে প্রায় আশি বা পঁচাশি ফুট উঁচুতে পারেন থেকে যে বিল্ডিং রয়েছে সমপরিমাণ সেচু ছিল এই পুরো উদ্যানটি যার কারণে আপনি বলতে পারেন যে এটাকে বলা হয় ঝুলন্ত উদ্যান বা হ্যাঙ্গিং গার্ড। তো এক্ষেত্রে আরো একটা প্রশ্ন এরকম আসতে পারে যে এত উঁচু করে এরকম একটা বাগান বানানোর উদ্দেশ্যটা কি ছিল মানে যেমনটা আমি বলছিলাম যে বারো থেকে চোদ্দ তলা বিল্ডিং পরিমাণ এরকম উঁচু একটা বাগান এত উঁচু এরকম একটা বাগান তৈরি করার উদ্দেশ্যটা কি ছিল তো আমি বিভিন্ন জায়গাতে পড়ছিলাম যে নেবু তিনি আসলে এই উদ্যান থেকে মানে এত উঁচু করে তিনি উদ্যান নির্মাণ করেছিলেন এই উদ্দেশ্যে যে তিনি স্বর্গের সাথে বা আকাশের সাথে কোনো একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন মানে এটা হয়তো আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে যে ভাইয়া এরকম উঁচু হওয়ার মানে কি এটা তাহলে হয়তো সংশয় থাকতে পারে বাট এটা আমি বিভিন্ন জায়গাতে পড়েছি যে হয়তো বা নেবু চাঁদনেজার স্বর্গের সাথে বা আকাশের সাথে তিনি কোন একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন যার কারণে তিনি এই বাগানটিকে উঁচু করে নির্মাণ করেছিলেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আশ্চর্য হিসেবে ঘোষণা করার পরেও এর মূল ইনফ্রাস্ট্রাকচারটির ব্যাপারে এখনো পর্যন্ত কোন সত্যতা বা কোনো প্রমাণ পাওয়া যায় হয়তো কয়েকটি দেয়াল হয়তো আবিষ্কার হয়েছে বা কিছু হয়তো স্তম্ভ আবিষ্কার হয়েছে মূল মানে মূল যে সুচ্চ যে বাগানটি যেটাকে হ্যাঙ্গিং গার্ডেন বা বাগান বলা হচ্ছে সেই বিষয়ে কোনো আহ ছিটে ফোটা বা ভগ্নাংশ বা আপনি বলতে পারেন ধ্বংসাবশেষ এরকম কোনো কিছুরই অস্তিত্ব এখনো পর্যন্ত পাওয়া যায়নি তো এটা কোথায় ছিল বা কিভাবে এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর কারো কাছেই নেই তবে এটা শোনা যায় ইতিহাস খেতে যে পারস্যের সম্রাট সাইরাজ তিনি যখন জেরুজালেম দখল করেছিলেন তখন এই শহরটিকে ধ্বংস করে দিয়েছিলেন এবং পাশাপাশি এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটিকেও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন অথবা ধ্বংস করে দিয়েছিলাম তো আমার কাছে মনে হয় যে আপনি এত বর্ণনা শুনে বেশ ভালোই কনফিউশনে পড়ে গিয়েছেন কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনি ইউটিউবের মাধ্যমে এই ব্যাবিলনের যে শহরটি আছে মানে ধ্বংসাবশেষ যে শহরটি সেটি হয়তো আপনি দেখতে পারবেন ইউটিউবে যারা ট্যুর ব্লক করে ব্লক যে ভ্লগ করে বা যে ব্লগ করে সেই বিষয়গুলো থেকে হয়তো আপনি সচিত্র অনেক কিছু দেখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দেখার আমন্ত্রণ রইল আপনি দেখবেন অবশ্যই আর ওই যে গেটের ব্যাপারে আমি আপনাদেরকে বললাম নীল রঙের যে গেট সেই গেটটি যদি আপনি দেখে থাকেন বা কোনো ছবি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের আজকে যে পিন্ড পোস্ট রয়েছে সেই পিন্ড পোস্টে আপনি সেটি পোস্ট করতে পারছেন জানাতে পারছেন বা দেখাতে পারছেন মানুষকে যারা এই সম্পর্কে জানে না तो अफिसियल फेसबुक फैन पेजन जो रेहनुमा महमूद आलासा अक्तर के देखते सत्तार सिकदार आते दोशन आतेरिन जयन कर शाह ऋषि शिमजे आज এবং এন ডি আলিকে দেখতে পাচ্ছি আর সামিউ শেখ আছেন আমাদের সাথে জয়েন করে তৌহিদ রায়হানকে দেখতে পাচ্ছি এবং এছাড়াও ফারিয়াস আহমেদ রিজভি আছেন আমাদের সাথে জয়েন করে এম ডি মোনাফকে দেখতে পাচ্ছি নুরুজ্জামান আছেন আমাদের সাথে আর রহিমিয়া আছেন দিলশাদ আছেন জয়েন করে মোহাম্মদ মোয়াজ আদনান আছেন আমাদের সাথে জয়েন করে শ্যামল আছেন জয়েন করে এফ হিসাম আছেন জয়েন করে আমাদের সাথে জান্নাতুফের দোস রাত্রি সহ আরো অনেকেই জয়েন করে আছেন থ্যাংক ইউ সো ভেরি মাছ অল অফি केम लगे संपूर्ण आलोचना अवश्य से टेक्सट अथवा कमेंटर माध्यमेक आपनार भो लागा मंद लागार विषयगलो तुण छोट विरती नहीं आसा कर